সামনে উপস্থিত হয়েছি সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে আজকে যা থাকবে সেটা হচ্ছে হজরত সাহিব যেই ফায়সা ছিল সেটা যখন বাস্তবায়ন করা হলো তখন হজরত সাদ রাদী হ্যাঁ আপনার ইয়েটা ছিল আঘাত যেটা তিনি পেয়েছেন যুদ্ধের মধ্যে সেটা ফেটে পড়লো অর্থাৎ রক্ত বের হতে শুরু করলো এবং রক্ত বের হয়ে তিনি সেটা তার সম্মানকে বাড়িয়ে দেয় রসুল আকরম বলেছেন বোকারিম ইসলাম হাদে এসেছে আল্লাহর আস কেপে উঠেছে কাজ শেষ হয়ে গেল কাফনের কাজ শেষ হয়ে গেল তখন আপনার আহ রসুল আকরম সাল আলিয়া কাছে কবরের কাছে মানুষে তাকে বহন করে নিয়ে যায় এমনকি তাদের সাথে কোফিন বলা হয় আমার দেশে এই কোফিনটাকে মানুষ বহন করে নিয়েছিল কবরের দিকে পাশাপাশি ফেরেস্তার নাকি বহন করেছেন এই ব্যাপারে আপনার ইমাম বাজারের একজন বিশুদ্ধ একটি বর্ণনা পাওয়া যায় রসুল আক্রমশ্রাম বলেছেন সেদিন সত্তর হাজার ফেরস্তা জমিনে নাজিল হয় যারা ইতিপূর্বে কখনো নাজিল হয়নি এটা জয় সন ইমাম বাজার বর্ণনা করেছেন সুতরাং এটাও আপনার হজর সাদ সম্মানকে বুঝায় এরপর যে ব্যাপারটা সেটা আছে যে যখন মৃত্যুবরণ করেন তখন মুসলমানরা আপনার বেদনাবোধ করে হ্যাঁ তারা কষ্ট পায় এমন বেশি কষ্ট পায় এমন এমনকি হজরত আবু কর সিদ্দিক উমর রাহুনা তারা পর্যন্ত বেধাধুর হয়ে তারা কান্না করে দিয়েছেন তিনি বলেন যে রসুল আকালাম এবং তার সাথী দয় অর্থাৎ আবু বকর এবং ওমর তাদের পরে মুসলমানদের জন্য শূন্যতা বোধ কখনো আসেনি কারোর ব্যাপারে যার ব্যাপারে এর পরে মুসলমানরা বেতা হয়েছে এবং তারা শূন্যতা বোধ করেছে তিনি হলেন শাহাদন্দুকের যে যুদ্ধ সেটাকে তিনি চিরন্তন করে রাখলেন সেই ব্যাপারে কোরআন করে তিনি অনেকগুলো আপনার বিশেষ করে খন্দকের যুদ্ধে যারা উল্টো আচরণ দেখিয়েছেন তাদেরকে একটু আদব শিক্ষা দেওয়ার জন্য শাস্তি দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এই কারণে রসুল আকরম কিছু বংশের নিকটে তিনি আপনার বিশেষ করে সারিয়ে পাঠিয়েছেন যে তাদেরকে কিছুটা যেন আদব শিক্ষা দেওয়া যায় শাস্তি দেওয়া যায় কারণ তারা কেন যারা কাফেরদের পক্ষ হয়ে এই সমস্ত আপনার বংশগুলোর কাছে রসুল আকলাম আপনার এরকম সারিয়ে গুলো পাঠান তাদের উপর আক্রমণ করার জন্য একটার পর একটা তিনি পাঠাতে থাকেন যেটা বর্ণার সামনে দিচ্ছি সুতরাং ছয় নম্বর হিজড়িতে ষষ্ঠ হিজরি রবি মাসে রসুল তিনি নিজে না গিয়ে একটি সারিয়ে পাঠিয়েছেন একটি সেনাদল পাঠিয়েছেন পাঠিয়েছেন ওকাশে মেকসানের নেতৃত্বে আপনার আসাদের নিকুটে নেতৃত্বে আরেকটি সারিয়ে পাঠিয়েছেন বনু সলাবাহ গাথফান গোত্রের একটি অংশ বনু সালাবা তাদেরকে সাহায্য করার জন্য এবং সেটাও ছিল ষষ্ঠ হিজরের রবিউল মাসে এবং তাদের মাঝে কিন্তু যুদ্ধ সংগঠিত হয়েছে রসুল আকরম স্লাম তেমনি ভাবে আবু আক্রমণ করে বসেন এবং তাদের থেকে গণিমতের মালো তারা পেয়ে যান যুদ্ধলব্ধ সম্পদ পেয়ে যান এরকম ভাবে রসইল আকরমসাইসালাম জাহিদারসাকে আরেকটা সারিয়ে নিয়ে পাঠিয়েছেন বনু হ্যাঁ সুলাইমের কাছে এবং তাদের পক্ষ থেকেও যুদ্ধলব্ধ সম্পদ মিলে এবং তারা আপনার একবারে নিরাপত্তার সাথে ফিরে আসে তাদের নিয়ে ষষ্ঠ ইজরা মাসে তাইলে ষষ্ঠ ইজরিল রবি মাসে এই পুরো আপনার যেই সেনা দলগুলো পাঠিয়েছেন সবগুলো কিন্তু শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন এখনো শেষ হয়নি আরো বলছি এরকম ভাবে ষষ্ঠ ইজরা জুমাদ উলার মধ্যে प्रतनिधि दल जरा व्यवसार जन गल ते तबंधकार्जन तक पगड़ कर सक्षम है থেকে এইবার কার্যক্রম শুরু হয় আপনার প্রায় বংশের সাথে যে তাদেরকে সাহায্য করা সুতরাং তাদের ব্যবসায়ী দলকে আটকে ফেলা হয় এবং আপনার তাদের সাথে যত কিছু ছিল সবগুলো কিন্তু ছিনিয়ে নেওয়া হয় এবং পুরো কাকলাকে বন্দী করা হয় এবং বন্দীদের মধ্যে কিন্তু ছিল আবুল আহ যে হজরতার স্বামী মানে তখন সে কিন্তু মুর্শিক ছিল জাইনাব রসুল আকরুলস ইসলামের মেয়ে জাইনাব সে কিন্তু আশ্রয় দিয়ে বসে হঠাৎ করে আবুল আহ সব রবি এই মুর্শিক অবস্থায় সে আশ্রয় দিয়ে ফেলে আশ্রয় দেওয়ার কারণে যত আপনার বন্দী ছিল সবগুলোকে ছেড়ে দেন এবং তাদের সম্পদ গুলো ফিরিয়ে দেন যখন আবুল আলসি রবি তিনি কিন্তু নিম খারাম ছিলেন না যখন এই পেয়েছেন রসুল আকামসুল পক্ষ থেকে হ্যাঁ তখন তিনি ফিরে গিয়ে মক্কায় ফিরে যান এবং নিকট তাদের সম্পদ ফিরিয়ে দেন যেগুলো কাফেলার মধ্যে ছিল সেই আপনার ব্যবসায়ী দলের মধ্যে ছিল সবগুলো যখন দিয়েছেন। তিনিও কিন্তু মক্কায় গিয়ে সবগুলো তাদের মালিকের কাছে ফেরত দিয়ে দেন এরপরে তিনি কিন্তু আপনার ইসলাম গ্রহণ করে ফেলেন হ্যাঁ এই সহানুভূতির কারণে এবং তিনি মোদিনা হিজরুত করে চলে আসেন ইয়ে হচ্ছে আমাদের এই পর্বের কথা একটু পরে আরেকটি পর্ব আমরা আসছি সে পর্যন্ত অপেক্ষায় থাকুন ওয়াসাল্লাহ আলীন মাহমদ ও